আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন ভালোবাসেন এটা পবিত্র হাদিসের বাণী আসমা তেফা তথা গুণের সৌন্দর্য এবং তার কর্মের সৌন্দর্য তার সত্তা সবচেয়ে সুন্দর সকল সৌন্দর্যের সষ্টা যিনি তার সৌন্দর্যের কি আর কোন তুলনা হতে পারে এজন্যাতবাসীর এত অসংখ্য ন্যামতের মাঝে সার্বক্ষণিক ডুবে থাকা সত্ত্বেও মহান আল্লাহ দর্শন লাভের পর এর সামনে সকল নেয়ামত তাদের কাছে ম্লান ও তুচ্ছ হয়ে যাবে তারা জান্নাতের সকল নেয়ামতের কথা ভুলে যাবে সব নেয়ামতের ওপর এটাই হবে সর্বোচ্চ নেয়ামত। আল্লাহ ন্যায়ামত রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ তার নামসমূহ সুন্দর সবচেয়ে সুন্দর এ তো পবিত্র কোরআনের ঘোষণা উল ফাল নিজেরই ঘোষণা একই তার সিফাত এবং কর্ম সর্বোচ্চ পর্যায়ের সুন্দর আল্লাহ ইনসাফ এবং অনুগ্রহের মধ্যে আবির্ভূত হয় তিনি কখনোই জুলম করেন না তিনি সকল ত্রুটি থেকে পবিত্র সকল দোষ থেকে পবিত্র আমি তার বরত্ব ঘোষণা করছি এবং তার এককত্বের সাক্ষ্য দিচ্ছি চরিত্রের সৌন্দর্য গুণের সৌন্দর্য অন্তরের সৌন্দর্য এবং জিহভার সৌন্দর্য মুসলমানের জিহভার সুন্দর হবে তা শুধু উত্তম কথাই বলবে এমন কথা যা উপকারী অনর্থক এবং বেহুদা কথা সে কখনোই মুখে আনবে না সে হারাম কথা বলবে না সে এমন কিছু উচ্চারণ করবে না যা মহান প্রতিপালককে অসন্তুষ্ট করে এবং তার ক্রোধকে জাগ্রত করে একইভাবে মুমিনের অন্তর হবে সুন্দর স্বচ্ছ নির্মল এবং পবিত্র তার অন্তরে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না কোন মুসলমানের প্রতি সরে কারণ ছাড়া কোনো ধরনের ক্ষোভ অসন্তোষ থাকবে না তার অন্তরে থাকবে না, অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি থাকবে থাকবে না। তার অন্তরে ইত্যাদি নির্ভরতা সুদৃহ বিশ্বাস এবং আল্লাহ সৌন্দর্য দুধরনের সৌন্দর্য এবং অভ্যন্তরীণ সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য আসবে ফিত্রি সন্ন্যাসগুলো আদায়ের মাধ্যমে যেমন দাড়ি ছেড়ে দেওয়া মদ ছোট রাখা নখ কাটা শরীরের অবাঞ্চিত পশম দূর করা মেসওয়াক করা একেভাবে সুন্নতি লেবাস পরিধান করা আর অভ্যন্তরীণ সৌন্দর্য আসবে একটু আগে আমরা যেগুলো বললাম সেগুলো নিজের মধ্যে আনয়ন করার মাধ্যমে তাহলে হাদিসের অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ তালা পছন্দ করেন যে তোমার অন্তর তোমার জিও তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার কান চোখ হাত পা ইত্যাদি কখনো এজন্য হারামে লিপ্ত না হয় কারণ যে তার অঙ্গ দ্বারা গুণাহ করে তার মাঝে সেই সৌন্দর্য যে সৌন্দর্যকে আল্লাহ ভালবাসেন তার বাহ্যিকরূপ যতটাই দৃষ্টিনন্দন হোক না কেন আল্লাহর সামনে সে এখনো সৌন্দর্য বিশিষ্ট হতে পারেনি এ যুগে সবাই তো বাহ্যিক সৌন্দর্য ব্যস্ত কেউই অসন্দর থাকছে না অসন্দর পোশাক পরছে না বরং কার থেকে কে অধিক সুন্দর হবে এর অঘোচিত প্রতিযোগিতা চলছে সর্বত্র ভালো কথা কিন্তু অভ্যন্তরীণ সৌন্দর্য তোমার থেকে হারিয়ে গেল কেন হাদিসে এসেছে নিশ্চয় আল্লাহ তোমাদের রূপ এবং তোমাদের দেহ দেখেন না বরং তিনি তো তোমাদের অন্তর এবং তোমাদের আমল দেখেন যুবক আল্লাহ থেকে কামনা করছেন যে তুমি তোমার আমলকে পবিত্র করো তোমার গুণাহ এবং নফরমানির গান্দেগি থেকে মুক্ত করো এভাবে তুমি সৌন্দর্য হাসিল করো দুনিয়া এবং আফেরাতে আছে কি কেউ যে আল্লাহর ডাকে সারা দেবে এবং সৌন্দর্য প্রাপ্তদের সারিতে নিজেকে অন্তর্ভুক্ত করে নেবে